আসসালামু আলাইকুম আলা বারকাত আলহামদুলিল্লাহ রবীলআলিনামিয়া ওসাইমুরসালী নবীন মোহাম্মাল আসহাবিহি ওয়াতবা ওমান জা আবদাওয়াই সম্মানিত দর্শক মন্ডলী আমরা গত শেশনে আবুদার রাজিয়াল আনহুর হাদিস শুনছিলাম শেষ অর্ধেকে ওই হাদিসের মধ্যে যে বক্তব্যটি ছিল তা ছিল রসুল্লাহ সালি আসসালাম আবুদা রাজা রাহনুকে বললেন একটু আগে যে তুমি আওয়াজ পেয়েছিলে সে আওয়াজটা হচ্ছে জিব্রাইল আলহি সরা আওয়াজ এবং তিনি এখানে এসে বললেন আমাকে যে আপনার উম্মতের কেউ যদি এমনভাবে মৃত্যুবরণ করে যে সে কোনো শিরকে লিপ্ত নয় সে শির্ক না করা অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। জান্না তার জন্য অবধারিত হয়ে যায় এই হাজিসটি শোনার পরে আবুদার রাজি আল্লাহ আনহু বললেন ওয়াইন জানা ওয়াইন সারাক সে যে জেনা ব্য বিচার করে চুরির মতো গুণাও করে তাহলেও রাসুল্লাহ সাল্লাম উত্তর দিলেন যদি জেনা ব্যবচারও করে চুরিও করে তাহলেও কি কোন কোন রেওয়ায় আসছে আবুদার রাজি আল্লাহ তাল্লাহ আনহু তিনবার করে বললেন জেনার মতো গুণা করলে চুরি করলে তারপরেও জানাতে যাবে তিনি বললেন তারপরেও যাবে আবার তৃতীয়বার তিনি প্রশ্ন করলেন এরকম গুণা করলেও যাবে তিনি বললেন যে তাতেও যাবে যদিও আবুদারের কষ্ট হয় এর পরেও তিনি জান্নাতে যাবেন অর্থাৎ আবুদার রাজি আলাহ আনুর মানতে কষ্ট হচ্ছে তারপরেও তিনি যাবেন জান্নাতে আল্লাহ তালা খবর আমাকে জিব্রাইল আলহ সাদমে পাঠিয়ে দিয়েছেন তো এত বড় মর্যাদা সেরেক না করলে এত বড় সান এত বড় পজিশন এখন আমাদের কি যেটা বুঝতে হবে যে তাহলে এই গুণাগুলির কথা যে বললেন এগুনে গুনে অবস্থায় কবিরা গুনার জন্য তাহলে আমরা তবা করতে হবে না কবিরা গুণা করা অবস্থা কি নিশ্চিন্তে জাননাতে দেওয়ার জন্য বসে থাকা যাবে শুধুমাত্র একটু তৌহিদ থাকলে চলে যাব এখানে আমাদেরকে যে ব্যালেন্স করতে হবে সে ব্যালেন্সটা হচ্ছে যে দেখেন এক নম্বরে তৌহিদের মর্যাদা এবং শেখ না করার যে সান এটা অনেক বড় শান এটা অনেক বড় পজিশন কোনো সন্দেহ নাই এর মর্যাদা অনেক বেশি তাহিদের কারণে মানুষ জানলাতে যাবে কোন সন্দেহ নেই কিন্তু কবিরাগুনা থেকে দূরে থাকতেই হবে আমাদেরকে কবিরা গুণা করা যাবে না এই হাদিসে যে প্রসঙ্গ আসছে এরকম কেউ করলে জাননাতে যাবে কি করে এর দুটো অর্থ আছে। একটা হচ্ছে আমরা অন্যান্য শেষের জন্য আলোচনা করেছি কবিরা গুনার মানুষকে অবশ্যই তাওা করতে হয় বিনা তাওবায় কবিরাগুনা গুণা মাফ আল্লাহ চাইলে করতে পারেন কিন্তু আল্লাহ যেন মাফ করেন আল্লাহ কাছে বেশি করে মাফ পাওয়ার জন্য কবিরা গুণা থেকে তবাক করতে হবে ছগিরা গুণাগুলো হয়তো আল্লাহ তালা বিনা তবায় মাফ করে দিবেন কিন্তু কবিরা গুনার জন্য তো অত্যন্ত জরুরি দরকার আর এই তবা করার পরে তো জাননাতে যাওয়ার সুযোগ হবে কিন্তু কেউ যদি তহবা না করে কবিরা গুনাকে নিয়ে যদি সে রাত দিন তার জীবন কাটে এবং কোনো সংশোধন না হয় তাহলে সে যার নামে যাবে কিন্তু জাহান নামে যাওয়ার পরে তাকে অনেক দিন এর খেসারত দিতে হবে শাস্তি পোহাতে হবে এরপরে এক পর্যায় হয়তো আল্লাহ তালা তাকে জান্নাতে দেবেন ওই তাহিদের কারণে ঐ তাহিদ না থাকলে সে জান্নাতে যেতে পারত না কখন এখন তৌবা কত জরুরি এবং তৌবার কারণে যে আল্লাহ রবুল্লা আলমিন মানুষের অনেক গুণাকে মাফ করে দেন সে কথা আল্লাহ রবুল্লা আলামিন সুরানের সাথে সাথ করেছেন আমাল মাইয়া মালসু আনসাহু যে ব্যক্তি অনেক খারাপ কাজ করে শক্ত গুনার কাজ করে আর ইয়াদ নিজের উপরে অনেক জুলুম করে প্রত্যেকটি গুণাই তো নিজের উপরে জুলুম এই জন্য আমরা যখন এসতেক পার করি গুণা মাফচাই আমরা কী বলি আর লহমা ইনি দলম তো নাপছি দুলমন ক্যাথি যে আল্লাহ আমি আমার উপর অনেক জুলুম করেছি গুনা করা মানে নিজের উপরে জুলুম করা হয়নি কুন্তু মিনা এই দোয়াটা করেছিলেন ইউনুস আলী সালাতাম যে আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নেই আমি অনেক বড় জালিম হয়ে এগেছি অনেক বড় জুলুম করেছি রাব্বানা আনফুসানা আদম আলাইসালাম দোয়া করেছেন সেই দোয়া আমরা কড়াশি থেকে শিখেছি যে আল্লাহ আমি আমাদের নার্সারির অনেক জুলুম করেছি তাহলে গুনা মানে জুলুম তো আল্লাহ তালা বলছেন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 সে যদি আল্লাহ তালার কাছে আসে এবং সে যদি অনুতপ্ত হয় সে যদি তাওবা করার জন্য কানতে থাকে তাহলে আল্লাহ তালা তাওয়াহিম তাওবা কবুল করেন এবং তিনি অনেক বড় দয়ালু তিনি গাফুর তিনি রাহিম তিনি গুণা মাফ করে দেন তিনি দয়ালু অনেক আয়াতে আল্লাহ তালাই এরকম বলেছেন এবং এমন কোনো গুণা নাই যে আল্লাহ মাফ করেন না এমন কোনো গুণা নাই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 ইসলাম যেভাবে পূর্বের গুণাগুলো মাফ করে দেয় তাওবার আগের গুণাগুলোকে এভাবে আল্লাহ পক্ষ থেকে মাফ করে দেন এই সুযোগ আল্লাহ তারা দিচ্ছেন তাই এখন তওবা করতে হবে কাজেই এইরকম বড় বড়ো গুণা করবে আর বলবে আমি সেরে করি নাই আমি তাও উপরে আছি এই ইতমিনান যেন কারো না থাকে তাও গুরুত্ব অবশ্যই অপরিসীম আর যদি কেউ সেরে করে বসে তাহলে তার জান্নাতে যাওয়া কোনো অবস্থাতেই সম্ভব নয় ধার রাহিল কে যদি শরে করে ফেলে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দেন কিভাবে আল্লাহ গুনাকে মাফ করে দেন একটি সুন্দর হাদিস এই প্রসঙ্গে এসেছে যে তাওবা করলে আল্লাহ তালা গুনা মাফ করে দেন গুনার পরিমাণ কত আছে আল্লাহ তালা কোন পরোয়া করেন না পাহাড় পরিমাণ গুণা আছে সাগর পরিমাণ গুণা আছে আকাশ পরিমাণ গুণা আছে আল্লাহ তালা কোনো পরোয়া করেন না এই প্রসঙ্গে একটা হাদিস তিনি মিজিতে বর্ণিত হয়েছে হাসান এবং শাহী হাদিস হাদিস আল কুদ্সি তামা ও রাউতানি গাফর আলামা ক্যানা মিনকা ওয়ালা আদম তুমি আমার কাছে যদি দোয়া করতে থাকো স্টিকফার করতে থাকো আমাকে ডাকতে থাকো আমার কাছে আশা করো গুনামা পাওয়ার জন্য। এরকম দেওয়ার কারণে এবং লজ্জিত হওয়ার কারণে আমি তোমার গুণগুলোকে মাফ করে দেই তোমার গুনার পরিমাণ কত এটা আমি চিন্তা করি না আমি কোনো করি না কত গুণ তোমার আছে তোমার গুনার পরিমাণ যদি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 প্রমাণ পাওয়া যাচ্ছে তব লাগবে যে তোমার এই কবিরা গুণা গুণার থেকে তবা করো আর তুমি না করে তাহিদের ভিত্তিতে আস তাও ভিত্তিতে ইমানকে মজবুত করে আস তাহলে এই দুটো জিনিস যদি থাকে আল্লাহ রব আলমিন গুণা মাফ করে দেন আল্লাহ তালা জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন এবং গুনার পরিমাণ কি হয়ে যায় কেউ যেন হতাশ না হয়ে যায় আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন লা লেহকনা তুমির রহমাতিল্লা ওই যে ইন্না হাজাফুরদিনুবা জামিয়ার আগে লাখনা তুমির রহমতুলিল্লাহ যারা অনেক বেশি গুনা করেছ অনেক বেশি নিজের ফলে দুলুম করেছ সীমালঙ্ঘন করেছ তোমরাও গুণা মাফ পাওয়ার জন্যে যে সুযোগ আছে তা থেকে হতাশ হয়েও না লা তাকনা তুমির রহমতুলিল্লাহ আল্লাহ তালা রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না ইন্নল্লাহরুদ্দিনুবা জামিয়া তিনি সমস্ত গুনাকে মাফ করে দেন তো এই যে সুসংবাদ রয়েছে এই যে আশার আলো রয়েছে এই আশার আলো এই তার মাধ্যমে এবং তিদের মাধ্যমে পাওয়া যায় আল্লাহ আল্লাহতালার জান্নাতে যাওয়ার এত চমৎকার সুযোগ রয়েছে তহবার মাধ্যমে আর তাওহিদের মাধ্যমে আমরা এই মুহূর্তে একটি বিরতিতে যাব বিরতির পরে পুনরায় আবার আমাদের আলোচনা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সম্মানিত দর্শক মণ্ডলী আমরা হাদির শুনে আসছিলাম শহীদ বুখারি হাদিফ আল্লাহ তালা মানুষকে জান্নাতে দিয়ে দেবেন তার আকিদা যদি দুরস্থ থাকে তার তাহিদ যদি কলুষইতে না হয় সেরেক দ্বারা আর সে যদি বড়ো বড়ো গুণাগুলো থেকে তওবা করে তাহলে তার জন্য জান্নাতের দরজা খুব সহজ হয়ে যায় শেরেক যে কত বড় গুণা এই সেরেক আজকে উন্মতের অনেকেই সেরেকের লিপ্ত আছে এবং বুঝে না যে সেরেকের ক্ষতি কত বেশি এই জন্য তৌহিদ এবং সেরেক বোঝার জন্য আমাদেরকে জরুরি ইসামী জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ তালা সাদ করেছেন ফা আলম আল্লাহ তুমি জানার চেষ্টা করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা তুমি জানো এর এলম শিখাও শুধু লাহি বলে দিলাম এর অর্থ কি ভালো করে বুঝি মুখে বলি লাহি ল আল্লাহ সাহা কোনো বাবুদ নাই আর একটা মাজারের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছি আমার বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যে মুখে বললাম লাহিল কিন্তু আমি চাইলাম গিয়ে মাজার ওয়ালার কাছে তো কথায় আর কাজে মিল হল কোন তো অহিত থাকলো আল্লাহ রাবুল আলমিন এই জন্য সেরে এত ঘৃণা করেন ইন্নার সেরেকা লাদুল মুন আদিম তিনি বলেছেন আল্লাহর প্রতি লোকেরা জুলুম করে সেরে করে সেরে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড়ো গুণা অতি দুঃখের বিষয় যে যখন অমুসলিমরা বিভিন্ন রকমের কিছুর কাছে মাথা নত করে কন্নিশ করে পূজা করে আমরা তখন সেটা পুরস্কার বুঝি এটা শেরেক কিন্তু যখন মুসলিম তথা তথাকথিত মুসলিমরা শেরেকের বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকে তখন তারা মনে করে না আমরা তো মুসলিম আমরা সেরেক করবো কেন তারা যে সুস্পর্শ সেরেক আছে এটা তারা বুঝে না এই বুঝার জন্য তো জ্ঞান ফরজ জরুরি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 তারা তহিদকে বুঝার জন্য তিন প্রকারে ভাগ করে চলে গেছে যাতে শেরেক থেকে আমরা দূরে থাকি চিদুল উলোহিয়া চাহিদুল রুব হিয়া চাহিদুল আসমাই শেফাত রব একমাত্র আল্লাহ তালা এলাহ একমাত্র আল্লাহ তালা এই যে এলাহ একমাত্র আল্লাহ তালা এলাহা শব্দের অর্থ কী যিনি মা বুধ যার ইবাদত করতে হবে তো নামাজ আল্লাহ তালা কাছে পড়বো ঠিকই দোয়া কার কাছে করব সাহায্য কার কাছে আমরা চাবো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 হবাত আমালুক তুমি যদি শেরিক করো তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কিছু ঠিকবে না কোনো নামাজ কবুল হবে না কোন রোজা কবুল হবে না সারা জীবনের নামাজ বেকার হয়ে গেল। সারা জীবনের রোজা বেকার হয়ে গেল। হজ অমরা জাকাত যা দিয়েছে সব বেকার হয়ে গেলো কিছু কবুল হবে না এই এলেম যদি না শিখে লোকেরা তাহলে সে অনেক ধর্মচর্চা করলো অনেক ইবাদতে করলো কেউ যদি তহিদ এর কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে সারা জীবন যত নামাজ পড়লো যত রোজা করলো যত এ বাতাতে আমল করলো কোনোটাই কবুল হলো না লম্বা লম্বা দোয়া করলো দোয়ার মধ্যে শেখ কিছু কবুল হলো কিছু কবুল হবে না আল্লাহতালা বলেছেন ও আমাকে ডাক অমুকের কাছে কেন যাও ও যৌনি আস্তা যে আমার কাছে বলো আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া সারা দিব আল্লাহ তালা বলেছেন অমুকের কাছে যাও আমার অমুক নেকবান্ধার কাছে যাও আল্লাহ তালাকে বলেছেন আমার রসুলের কাছে চাও বলেছেন তিনি নবী কাছে চাইতে করেছেন। যদি এত বড় কে দিল হ্যাঁ আপনি কোনো ব্যক্তির কবরে যেতে পারেন কিন্তু উদ্দেশ্য হচ্ছে কবর কবরওয়ালাকে আপনি দিবেন আল্লাহর কাছে দোয়া করবেন তার জন্য যে আল্লাহ তাকে মাফ করে দেন আল্লাহুল্লাহ আর হামহু আমরা যখন যে কোনো কবরে যাই তার জন্য দোয়া করি কিন্তু কবরওয়ালা আমাদের জন্য কিছু করার কোনো সুযোগ নাই তাহলে কবরের কাছে পাওয়ার জন্য নয় হ্যাঁ গেলে কী হবে নেকি হবে কি কবর জেয়ারতের কথা নবী কীবী সাল্লা সাল্লাম বলেছেন যে কোন কারণে আপনার এলাকায় কবরের স্থানে জিয়ারতে যান আপনার এবাদত হবে মাইতে জন্য দোয়া করলে আমাদের জন্য আমাদের মনটা নরম হবে তিনি বলেছেন জুরুল কবুর ফাইন তু দেখ কিরকম বিখেরা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 হে বান্দা তুমি যদি জমিন ভর্তি তোমার গুণা নিয়ে আস আর তার সঙ্গে তবাযোগ হয়ে যায় বা এই হাদিসের শুরুতে এসেছে তাহলে আমি জমিন ভর্তি করে তোমার জন্য মাঘ ফেরাত নিয়ে আসবো আল্লাহ রব আলম তহিদকে এত পছন্দ করেন তাহলে আজকের এই হাদিসের আলোচনায় আমরা দুটো জিনিসকে গুরুত্ব দেব একটা হচ্ছে সে আবুদার হাদিস দুই সেশনে মিলে একটা হচ্ছে সম্পদ থাকলে আমরা সেটাকে যদ্দুর পারি বিতরণ করে আল্লা রাস্তায় দান করে আখ রাতের সম্পদ তৈরি করার ব্যবস্থা করব তারপরে যেটা এসেছে যে আমরা শেরেক থেকে সরে আসবো তৌহিদের উপরে আমরা দাঁড়িয়ে যাব। তৌহিদের উপরে আমরা দণ্ডায় মান থাকবো কখনও নড়বো না শেরেকের দিকে যাব না দুনিয়ার মানুষ গড্ডালিকা প্রবাহে শেরেকমুখী হয়ে যাচ্ছে সেখান থেকে আমরা তহিদমুখী হয়ে থাকব আর তিন নম্বরে যে সমস্ত গুণাখাতা করি সেগুলোর জন্য আল্লাহ তালার কাছে আমরা আপনি আপনার লেকচারে বললেন যে যদি কেউ শিরিক করে তারপরেও আল্লাহর কাছে তহবা করে আল্লাহ সোভান তাকে ক্ষমা করবেন এখন আমার প্রশ্ন হলো একজন ভাইকে নামাজ পড়ার কথা বললাম সে বলল। আরে নামাজ পড়বো একটু দেরি করে পড়ব চল্লিশ বছর বয়সের পরে পড়বো এখন আল্লাহ তাকে ৪০ বছর বয়স পার করালেন সে জানতো নামাজ না পড়লে ঘনা হবে এবং সে ষাট বছর বাঁচলো তো সে চল্লিশ বছর বয়সে গিয়ে নামাজ পড়া ধরলো এখন এই যে জানাবস্থায় যে কাজটা করলো না এর জন্য যদি সে চল্লিশ বছর বয়স হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে ক্ষমা চায় সেটা কি আল্লাহ কবুল করবেন দেখেন আল্লাহ তা আল্লাহ চান যে দেরি না করুক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 কিন্তু তুমি এখন যদি স্বীকারোক্তি দাও তুমি যদি এখন অনুতপ্ত হও তুমি যদি এখন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করো তাহলে আল্লাহ তারা কাছে তুমি মাপ চাও তাহলে তুমি দেখবি আল্লাহ হচ্ছেন গাফুর এবং রাহিম তাহিম কত জাগায় কোরআন শরীফের আয়াতগুলো শেষ হয়েছে কান আল্লাহ গাফুর রাহিম এইরকম করে কতগুলা কতগুলো এই মেসেজ দেওয়ার জন্যই যে যতই বান্ধা দেরি করুক না কেন তার যদি শ্বাস পর্যন্ত কিসমতী কুলায় দেশে ইন্তিকালের আগে সত্যি তো অবকা সুযোগ পেয়েছে তাহলে তার জন্য আল্লাহ তালা আমাদেরকে সুসবাদ দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু সমস্যা হলো আমরা যদি দেরি করি আমরা তো ভয়ের বিপদে আছি কারণ কে বললো আমি চল্লিশ বছর পেয়ে যাব এই আমার এই চিন্তা যদি আমি মরার আগে করবো তো কবে মরবো কেউ তো বছর বাসেন ঠিক আছে কিন্তু কেউ তো বছরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে তাহলে আমি কি রিস্কে থাকবো আমি এই তবা না করে ইনতেকাল হঠাৎ করে যদি হয়ে যায় কি অবস্থা আমার হবে এই ভয়ের কারণে কারই উচিত নয় দেরি করতে থাকা চল্লিশ বছর পরে পঞ্চাশ বছর পরে হজ করে আসি তারপরে ঠিক হব। তারপরে নামাজ পড়ব তারপরে আমল করব এই ধারণাটা ভুল ধারণা আর পার্থক্য আছে যেই ব্যক্তি আগে থেকে আমল করে যাচ্ছে আবার তাও করছে তার মর্যাদা আল্লাহ কাছে বেশি হয়ে যেতে পারে এই জন্য হাদিসে কি এসেছে যে ওই যুবক আল্লাহর আরও সে নিশ্চয় পাবে যে যুবক তার যৌবনকাল দিনই আমলের মধ্যে ইসলামের মধ্যে কাটিয়েছে তাহলে এই মর্যাদা সে মিস করে ফেললো আর ওই যে তব করলো কি কবুল হওয়ার মতো হয়েছে তবে তো অনেকেই পড়ে অনেকে আশ্বাস করলো বলে সবার তবা কি কবুল হয় ওই জন্য একবার তব করে আমি সেরে ফেলবো সব এই দুর্শায় বসে থাকার কথা তো বলা হয়নি বরঞ্চ তবাক প্রত্যেক দিন করতে বলা হয়েছে নবিকারি ইমসা আসলাম প্রতিদিন তো অবাক করতেন কোনো হাদিসে সত্তর বার কোনো হাদিসে একশো বার তার মানে উনি চল্লিশ বছর পরে করতে বলেননি এটা ভুল ধারণা এর পরেও এর পরেও ক্রাইম করতে করতে করতে করতে তারপরে অনেক দিন পরেও যদি করে তারপরে তো অবাক দরজা আল্লাহ বন্ধ করেন না মনে আছে বনি ইসরাইলের ঘাতকের কথা যে ব্যক্তি কতজন লোকে হত্যা করেছিল